নাবী সাল্লা সাল্লাম এর খাদিম আনাস রজিলাহতু আল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম মোদিনায় আগমন করলেন এই সময় তার সাহাবিদের মধ্যে সাদাকালো চুলওয়ালা আবু বকর রজিল্লাহ্ন ছাড়া অন্য কেউ ছিলেন না তিনি তার চুলে মেহেদি ও কতম অর্থাৎ এক প্রকার পাতা একত্র করে কলপ লাগিয়েছিলেন